بسم الله الرحمن الرحيم পরোন গুরু নামায় ও অশিন দালু আল্লাহর নামে শুরু ও মান احسن قولا ممن دعا الى الله থাকব না আমরা শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ সলিম যে পড়ার বিষয়টি রয়েছে এবার আসল সে দুটোই জায়জ রয়েছে যদি আগের খিস এ কিতাব এই খেয়ার আফ করেন তাহলে কুল্লা পড়তে হবে সবগুলি কুল্লা পড়ে যেতে হবে আর যদি জুমলা জুমলা নতুন শুরু করছেন যেন এরকম হয় তাহলে কুল্লো জায়েজ রয়েছে সুতরাং কোন কোন ক্ষতি কুল্লো পড়ে সেটাও জায়েজ আর কুল্লা কুল্লা মহাদা সতীন বিদা কুল্লা বিদা তিন সেটাও জায়েজ রয়েছে যেমন ভাবে গ্রামারে কাওয়া তবে একই গিয়ারে থাকতে হবে কোন কোন যারা না এইটা চলবে না একই গিয়ে আপনাকে থাকতাম কল্যাপি কুল্লা পড়েন কুল্লা পড়বে সবগুলি করল করল পড়েন তো সম্পর্কে কিছুটা নলেজ থাকি আর এরকম ভুল না পড়েন যাতে যারা কিছু বুঝে না হোসার্ফ তারা হাসে অনেক ক্ষতি হতিবের পর মানুষ হাসে অথবা দুঃখ পায় কষ্ট পায় খুদবা দিচ্ছে খুব সুন্দর সুন্দর আল্লাপাকের প্রশংসা এবং সরাল্লামের ওপর সালাতের পরে আমরা হাদিসের দাস শুরু করছি বোলগুল মারামের হাদিস নম্বর তিনশো সাতষট্টি আমরা তরজমা অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে মাসাইল অধিকাংশ হয়ে গেছে এতে ভাষ্যকার যে মাসাইলগুলি উল্লেখ করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুদবার ভাষা আর দ্বিতীয় বিষয়টি যে শাসকদের জন্য নেতৃস্থানীয় ব্যক্তির জন্য আর সবচাইতে নেতৃস্থানীয় ব্যক্তি অলমায় কেরাম তাদের জন্য দোয়া করাম নেত্রী স্থানীয় ব্যক্তি মানে শুধু যাদের কাছে শাসন ক্ষমতা আছে তারা নয় বরং অলামায় হক যারা কোরআন সোনার আলেম তারা হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি আসলে अलिल प्रथम अर्थाई तक जैसे आल्लाफाक दुनिया नेतृत्व दिए दुआ सम्पर् इमाम आल उल्लेख करीभ कर दी कारण भाईरा बनाए शायत छात्र जो जुल्मत्याचार चाल विदा शासक त्रांत आकदे विश्वी মহতাজের আকিদায় যে কোরআন মখলুক লৌকানা লু মুস্তা যাবা আমাদের যদি দোয়া কবুল হওয়ার আশা হইতো যে আল্লাহ কবুল করবে না আল্লাহ আমাদের দোয়াকে কখনো খন্ডন করবে না কবুল করবেন সুলতান তাহলে আমি শাসকের জন্য নেতার জন্য দোয়া করতাম লিআনাফি সালাহ সালাহুল মুসলিমিন কারণ নেতা যদি শাসক যদি নেক হয়ে যায় সৎ হয়ে যায় তাহলে দেশের সমস্ত মুসলিম নেক হতে বাধ্য হবে যারা নেতৃস্থানীয় ব্যক্তি শুধু একজনের জন্য না এই মর্মে শুনে রাখবো শুধু একজন ও বড় জনের জন্য না এটা নাই যত লোকেরা নেতৃত্ব রয়েছে ছোট নেতৃত্ব থেকে অপর নেতৃত্ব পর্যন্ত সকলের জন্য দোয়া করা এটাকে আবার ঈশার ইঙ্গিতেই বুঝে যে আমরা তাহলে নেক নই এরা দোয়া করছে আমাদেরকে আল্লাহ পতন করুক ধ্বংস করুক আর নেক নি আসুক তাহলে বিপদ আছে একমতের খেলাফ কথা বলবেন না আল্লাহ আমাদের নেতাদেরকে নেক করো অথবা নেক নেতৃত্ব দান করো অথবা বলেন যে আল্লাহ আসলে তুরম বল এ আনা তাল আল হক এবং তাদেরকে হকের কাজে নেকির কাজে সাহায্য করো এই ধরনের দোয়া করা মুস্তাহাব্বন বিলি ইত্তে ফাঁক সর্বসম্মতিক্রমে মুস্তাহাব ভালো তাহলে এগুলি কোনো বিদাত নয় তারপরে যে খতিবের জন্য এবং যেকোনো দোয়াকারীর জন্য যারা শাসকদের জন্য দোয়া করবে যেন অন্তর থেকে শুধু যে বড় নেতৃত্ব যার হাতে রয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হ্যাঁ শুধু রাজা ওকে খাস না করে ইন ইনামে মানুয়াল মুসলিমদের যে কোন নেতৃত্ব রয়েছে কাছে সকলের জন্য দোয়া করবে ক্ষুদ্র নেতৃত্ব হোক অথবা বৃহৎ নেতৃত্ব হোক এটা গ্রামের নেতৃত্ব মন্ডল আছে গ্রামের একজন যে কেউ আছে সে আজকালকার রাজনৈতিক নেতা যেমন চেয়ারম্যান হোক অথবা আমাদের গ্রাম্য যে সামাজিক নেতৃত্ব মন্ডলদের হাতে সর্দারদের হাতে অথবা যারা বিচার সালিস করে। এরাও যদি সৎ নাই তো সমাজে জালেমানা বিচার সালিস হচ্ছে তো সকলের জন্য দোয়া করবে সকলকে তাতে সামিল করবে তারপরে যে বিষয়টি বলছিলাম যে খোঁতবা আরবি ছাড়া যে কোনো ভাষা জুমার খুতবা হোক অথবা ঈদের খুতবা হোক খুতবা মানে খেতাব করা সম্বোধন করা সম্বোধন সেই ভাষায় হতে পারে যে ভাষা সেখানকার শ্রোতারা বা উপস্থিতি বুঝে সেই ভাষাই হতে হবে এই মর্মে ভারত থেকে প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের যে মজমা উল ফিখলাম ইসলামিক সেখানে জিজ্ঞাসা তাতে তারা জবাবে লিখেছিল সঠিক মত হচ্ছে বলিষ্ঠ মত হচ্ছে যে আরবি ভাষায় জুমার খুদ্ যে কোনো ভাষায় হতে পারে ওয়ালাকাল আহসান্দমাত্মান আয়াতিন বিলাতিল আরবি তবে যে কথাটি আমি অনেক সময় বলেছি আমার আলোচনায় যে খুদ্ এটা আরবিতে হইতে হবে খুদ্া যেমন সৈন্য এবং রাসলামের পর সলাত পেশ করা উর্দুতে পেশ করবেন উর্দু বক্তব্য করতে গিয়ে সালাম নাজলো দরুদ ও সালাম নাজলোক নবীসাল্লামের উপর আরবিদ সাহাল্লাম পড়লেন না শাহাদ পড়লেন রাহিল ওসাদলেন এটা চলবে না তার আগে যে হামদো সানা যেগুলো রয়েছে এইগুলি খুদবার ভূমিকা আরবিতে হইতে হবে এবং খুব কোন যারা একটি আয়াত হাতে সমখস্ত করে না সব নিজের ভাষায় আল্লাহ পাক বলেছেনবি নেই শুধু বাংলা হ্যাঁ রাসুল্লাহ বলেছেন আরবি একটা অক্ষর নেই বাংলায় শুধু এরকম নাই আরবিতে আয়াতে কোরআনীগুলি পাঠ করার চেষ্টা করবে যথাসাধ্য চেষ্টা করবে যে কিছু হাদিসও যাতে করে আরবিতে পাট করতে পারে এটা ভালো কেন লেতা করে ওয়ানবরা আরবি শুনতে অভ্যস্ত হয় কোরআনের ভাষা শুনতে অভ্যস্ত হয় কোরআন কিভাবে আয়াতের সাথে তাদের একটা সম্পর্ক কায়েম হয় ঢেলি আরবি ভাষা শুনবে তাহলে না তাদের সম্পর্ক হবে আয়াতে কোরআন সাথে রসুলের হাদিসের সাথে এটা যেন হয় আর যার মধ্যে ভাষা শুনলে কি হয় সেটা শিখে সহজ হয় আমাদের ছাত্র ভাইরা অনেকে আরবি আমার কাউ কিছু বুঝে না কিন্তু বারবার করে আয়াত আদেশ শোনার কারণে ও ভাঙ্গাচুরা করে ও নিজে আরবিতে দলিল পেশ করার চেষ্টা করছে যদি ভাঙচুর করছে যেটা থেকে মুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে মিমায় আলহ তা আল্লো মহা যাতে করে করানি ভাষা শেখা সহজ হয় ওকে বিজালা বিহা যে ভাষায় করানি করিম নাজল হয়েছে সেটা অভ্যস্ত হয় তারপরে খতি যা ওয়াজ উপদেশ দেবে তা শুরু করবে তা আলোচনা শুরু করবে নিজের ভাষায় শুরু করবে যে যেখানে যে ভাষায় লোকেরা বুঝে ওই ভাষায় তখন খোদবা দিবে বা আলোচনা করবে আর তাদেরকে আলোকিত করবে বাংলাদেশে আর তার তর্জমা না হয় কি বুঝবে শেখ আবদুল সাহেব খুদবা দিচ্ছে আর দেখছি কিছুই নাই মাছি মারছে সব মাছি মারছে না হাত পাচল কাটছে না হয় কেউ ঝিমাচ্ছে অবস্থা নাই কি মসজিদে নব্বই শতাংশ হবে এখানে এখানে কারণ এটা সৌদি আরব আর এখানে আরবি হবে সেই জন্য কিন্তু যদি এই এই মসজিদটা ভারতে হয় এই মসজিদটা বাংলাদেশে হয় তাহলে আরবিতে কন্টিনিউ খোঁজবা চলে এটা হইতে পারে না একজন হয়তো जिराई गिजिटे गंगलेश कर्बी तरह अनुबद हवा उचित क्योंकि खुदबा चलोर अतरिक्त मुसीबत हिस्सा डेढ़श दूश बचर आगे गदबाधा खुदबागुल চাদের বারো চাঁদের একশো থেকে দুশো বছর আগে লিখা হয়েছে অনেক দু তিনশো বছর ইংরেজদের আমলে লিখা হয়েছে তখনকার ওই যে কথাগুলি সেই এই কথাগুলি এখনো যদি পড়ে শোনানো হয় বুঝেও যদি আরবি তো লাভটাই কি হবে তেমন বেশি কিছু লাভ হবে সমস্যা অন্য ধরনের হয়ে গেছে মানুষের প্রয়োজন অনেক রকমের নতুন নতুন প্রয়োজন বেড়েছে নতুন নতুন চাহিদা বেড়েছে নতুন নতুন সমস্যা এবং পাপ সমাজে দেখা দিয়েছে যেই পাপ গুলি পঞ্চাশ বছর আগে ছিল না যেই রোগগুলি মুসলিম সমাজে ছিল না বলুন তো দেখি তখনকার খোদবা দিয়ে ইন্টারনেট আর প্রচার মাধ্যমে যেসব পাপ ছড়াচ্ছে এগুলি কি সমাধান হবে যেই পাপ মুসলিম সমাজে পঞ্চাশ বছর আগে সিনেমা কি জানতো না মানুষ আমরা ছাত্র যেভাবে পড়েছি মাদ্রাসা ছাত্র কোনদিন সিনেমা দেখত না আজকাল এমন কোন ছাত্রাস মুশকিল হবে যে সিনেমা দেখেনা ইল্লাশাল তাহলে পার্থক্য না কত পার্থক্য বাস্তবেও আহ মানুষের চাহিদা বা মুসলিম সমাজের চাহিদা মেটবে না আর সমস্যার সমাধান হবে না রোগের চিকিৎসা হবে না যদিও বুঝে ওই আরবি গদী পঞ্চাশ একশো বছর আগে লিখা তারপরে হাদিসা আসি ওয়ান থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি রসুলামকে বলতে শুনেছি ইন্না তুলা সোলাতের রজুলি নিঃসন্দেহ কোন মানুষের সলাৎ লম্বা করা নামাজ জুমার নামাজকে লম্বা করা দীর্ঘ করা আর খুদ্ যদি সংক্ষিপ্ত করে এটা তার জ্ঞানী খতিব হওয়ার ফিহ খতিব হওয়ার পরিচয় এর বিপরীত যদি দেখা যায় যে জুমার নামাজ পড়াচ্ছে সুরা এখনাথ খালাক আর করাই সার ফিল যেমন দেখা যাচ্ছে একদিন দুই মাসে চার নিয়মিত যদি এটা অভ্যাস থাকে যে ওই দিকে ভালো নজর থাকছে আর আমার মশাল্লিরা অনেকে রোদে আছে সেই জন্য কষ্ট হচ্ছে তাই তাড়াতাড়ি এখলা সার নাসার ফিল দিয়ে নামা শেষ করে দি। তো ভাই খুঁধবার সময় তো কথাটা সরকার উচিত ছিল আমার শ্রোতারা মসজিদের হাজারিন উপস্থিতি অনেকে বাইরে আছে রোদে আছে দৌড় দিয়ে এসেছে শেষখানে কষ্ট হচ্ছে তো খুদবাটাও শর্ট সংক্ষেপ করে দিচ্ছে তখন হচ্ছিল না না সেখানে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট চলছে খুদ্া এটা তো জ্ঞানের পরিচয় নাই এটা হচ্ছে রাসোরল সাল্লা সাল্লামের উপদেশ যে কন খতিবের সলাতকে লম্বা করা সালাদ আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক খাস তাল্লুক সুতরাং সেটা লম্বা হইতে হবে মানুষ বিরক্তি বোধ না করে বিরক্ত হয়ে যাচ্ছে তারপরে ছাড়ছেন না মানুষ কষ্ট পাচ্ছে বোঝা যাচ্ছে যে উঠছে আর বসছে ওর দিকে মনোযোগ দিচ্ছে না তারপর বক্তা চালিয়ে যাচ্ছে ছাড়বো না আমি এটা বক্তার স্বাভাবিকটা ভালো আচরণ নাই খুতবা সংক্ষেপ করা বিশেষ করে জুমার খুতবা ঈদের খুতবা এগুলোকে ঈদের খুতবা তো কারণ নামাজের পরে হচ্ছে কিন্তু জুমার খুতবা ফরোজ অজিব সোনা যদি ওই সময় যদি গাফিলতি আসে ওই সময় যদি বিরক্তি আসে তো গুণাগর হবে শ্রোতা গুণাগর হবে এই জন্য খুতবাকে সংক্ষেপ করা এটা হচ্ছে তার ফির তার ইসলামিক জ্ঞানের পরিচয় যে তার ইসলামিক জ্ঞান রয়েছে এবং তার আমল ও রয়েছে সেই জুমার এ সংক্ষিপ্ত করা আর তার সাথে আপনি মেন মেন পয়েন্টগুলি উল্লেখ করে দেন সবগুলির দলিল পেশ করতে হবে আর এক একটা কে দুটো চারটা দলিল পেশ করতে হবে জরুরি নয় সংক্ষেপ কথা বলেন আপনি ওয়ান কোথায় রয়েছে রাহসলিম হাদিসটা সহি মুসলিমের অর্থাৎ খুদবা সংক্ষিপ্ত হবে আর নামাজ জুমার লম্বা হবে এটা যে মুস্তহাব এটা হচ্ছে এমামের জ্ঞানী হওয়ার পরিচয় ফকিহ আলেম হওয়ার পরিচয় হারেসা বিনান এর মে হারেসা বিনানের মে তিনি বর্ণনা করছেন আর বলছেন নবী সালামের মসজিদ নবীর পাশে তার বাড়ি ছিল বাড়ি ছিল একবার পাশে তাহলে তিনি বলছেন মাফল কোরআন জবানী মোবারক থেকে আমি কারো মাধ্যম দিয়ে মুখস্ত করিনি মুসাফার কোরআনের কপি নিয়ে হ্যাঁ মুখস্থ করেছি বসে বসে ওই রকম করে মুখস্থ করিনি সরাসরি শুনে শুনে রসুল্লাহ সাল্লি সালামের জবান থেকে মুখস্তি মুখস্থা সাল্লামের জুমার খুদ্ পেতেন মর্জিদ নবীর পাশে বাড়ি শুনতে পেতেন আর কাফ সুরে কাফ নিয়মিত প্রায় রাসুল্লাহ পড়তেন যদি সব জুমায় না হয় তো অধিকাংশ জুমায় পড়তেন মনে রাখবেন এই শুনে শুনে সাল্লামের রসুল্লাহ জবান থেকে মুখস্ত করেছেন হ্যাঁ যেমন বলছেন সাবানের রোজা সম্পর্কে যে কানে কুল্লাহ তাই না অধিকাংশ দিনগুলি সাবানের রোজা রাখতেন শেষ দিনগুলি তো রোজা রাখতেন না যদি শ্রাবান মাসের বিশটা দিন রোজা রেখে থাকেন পঁচিশটা দিন কুল থাকেন তাহলে এটাই কুল্লাহ কে কুল দিয়ে ব্যক্ত করা যায় হইতে পারে পড়তেন নিয়মিত সবসময় এজা খাতা বান্নাস যখনই মানুষকে খোদবাদ দিতেন রুসলিম হাদিস সহি মুসলিমের কিন্তু দুঃখের বিষয় যে এই হাদিস আমল আজকাল প্রায় উঠেই গেছে ভারত বাংলাদেশে কিছু খতিবরা রয়েছেন যারা এর উপর আমল করে দেখা যায় আছে কিছু তারপর বললাম শুনেছেন আমল করতে কোন মসজিদে হ্যাঁ যারা দেখে দেখে খুঁদবা পড়ে ওরা পড়ে নাকি যারা দেখে দেখে খুঁদবা পড়ছে দেশে দেখে দেখে কিতাব থেকে খুঁদবা পড়ছে ওরা কি পড়ে তোরা তো পড়ে না তাহলে ওরা আমল করে না দেশে ভারত বাংলাদেশে হ্যাঁ আর এখানকার খতিবরা তো অধিকাংশ এর উপর আমল করে না এটার উপরে গুরুত্ব দেওয়া উচিত হাদিস মুসলিমের হাদিস এপরে গুরুত্ব দেওয়া উচিত আমি ভাস্যকার আমার বড় একজন কাজী তার ভাষায় আমি শোনাচ্ছি তিনি বলছেন যে হাদিস প্রমাণ করে প্রথম কথা তিনি বলছেন যে এই হাদিস থেকে ইস্তিম্বা ইস্তেহবাব সুরাতে কাপ সুর মুস্তাহাব মুস্তাহ জুতবাই আও কম কমপক্ষে তার কিছু অংশ পুরা কাপ নাম পড়েছেন কারণ যদি তার নাই হয় তো কমপক্ষে তার কিছু অংশ তো পড়বে যেমন কিন্তু আংশিক পড়ে একটা রুকু পড়ে আহিস মসজিদ দেখা যায় ভারত বাংলাদেশে যে খতিবগুলো কি করে একটা রুকু পড়বে ফিল আবিন نبی صلاحمیر جمائی پڑتین যে কোনো মুখ দিয়ে সবকিছু রেকর্ড হচ্ছে আপনার জবান দিয়ে ভালো কথা বেরোচ্ছে না মন এই কথাটা আপনার জন্য একটা নে আসবে না গোনার বোঝা নিয়ে আসবে চিন্তা করুন আপনি করে দিচ্ছে এর চাইতে বড় উপদেশ কি হইতে পারে আপনার হরকত প্রত্যেকটা হরকত রেকর্ড হচ্ছে নড়া চড়া হ্যাঁ চোখ কোন দিকে তারপরে এতে উল্লেখ করা হয়েছে মতের কথা উল্লেখ করা হয়েছে এতে কি আমতের কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ জান্নাতের কথা রয়েছে জাহান্নামের কথা রয়েছে এতে বেশ কিছু উপদেশ রয়েছে জাহান নামের কথা বলা হয়নি বলবে জাহান্নাম চায় উপদেশ হয়েছে মন্ডলীদের জন্য এই হাদিস আরো প্রমাণ করে যে সুরে কাব যদি কখনো কোনদিনে অন্য কোন সুরাতে কিছু আয়াত পাঠ করে যাতে উপদেশ থাকে কারণ এই কোরআনে কেরিমের উপদেশ সবচেয়ে বড় উপদেশ আল্লাপ কোরআনে করিমকে মোয়জা বলেছেন ওয়াজ উপদেশ বলেছেন বলছেন যে এই হাদিস প্রমাণ করি না একটা আয়াতের তেফির না রসুলের হাদিস এই রকম খুদবা চলবে না যারা খুদবা দিতে যাচ্ছেন তারা সতর্ক সাবধান হন হ্যাঁ আমাদের ছাত্র ভাইরা অনেকে বিভিন্ন ক্যাম্পে খুদবা দিতে যাচ্ছেন ভাবছেন যত বেশি একবারে আয়াত হাদিস কিছু পড়বেন খুদবা জুমার খুব বক্তব্য হওয়া উচিত সাধারণ বক্তব্যে সুবিধা না অনেক কথাই চলে আসলো কিন্তু খুদবা মসজিদের মধ্যে খুদ্বা হচ্ছে তারপরে আহ উপর হচ্ছে তারপরে জুমার এবাদে এবাদতেটা হচ্ছে খালিস এবাদতেটা আর এই ক্ষেত্রে ওই রকম আল তুফা কাহিনী চলে আসলে আপনার ব্যক্তি জীবনে কোথায় ভ্রমণ করলেন আর সেই ভ্রমণের কিসা শুরু করে দিলেন আমি সাক্ষাৎ করলামা অনেকবার শর্ত বা ওয়াজেবাতে উল্লেখ করেছেন কিছু আয়াত পাঠ করা অর্থাৎ কেউ যদি জোমার খুদ্ আর কিছু আয়াত পাঠ না করে তাহলে সে ওয়াজিব ছেড়ে দিল আর খুদবার ওয়াজিব ছুটে গেল যেমন আপনার খুদবাত না পড়ে কেউ আল্লাহ রানা না করে তাহলে তাদের বরকত হয় না তাদেরই মধ্যে রয়েছেন হানা বেলা ফেলা আয়াত মিন কিতাবিল্লা তাহলে হানা বেলাদের নিকটটি কেরিমের আয়াত পাঠ করা কমপক্ষে একটি আয়াত পাঠ করা তাদের কাছে رسول من يقول في রসুল জুম কেউ যদি জুমার দিন কথা বলে কোন সময় সময় এমামের খুতবার অবস্থায় কেউ যদি দিন কথা বলা যারা উপস্থিত তাদের সাথে কথা বলা খতিবের সাথে নয় খতিবের সাথে প্রয়োজনে কথা বলতে পারে শ্রোতা কথা বলতে পারে আর খতিব কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারে এর প্রমাণ রয়েছে সহ কেউ যদি জুমার দিন কত নিকৃষ্ট কাজ তাহলে এই এর সাথে তুলনা কেন করলেন গাধার সাথে যাতে করে মানুষে ঘৃণা হয় আরে আমি গাধার কাজ করছি আমি গাধার মতো কাজ করছি যাতে বুঝে ও হচ্ছে হেমারের মতো গাধার মতো ইহামেল আসফারা কোন দিক থেকে গাধার সাথে সাদৃশ্য রয়েছে গাধার সাথে তুলনা কোনটাতে করা হয়েছে গাধা যেমন ঘাসপাত খায় ওইরকম হ্যাঁ গাধা যেমন কথা বলতে পারে না ওইরকম না না না গাধার পিঠের উপর বোঝা আছে সে ময়লা আবর্জনার বোঝা আছে না কোরআনে কেরিমের বা কার্টুনের বোঝা আছে আর রসুলের হাদি শরীফের বোঝা আছে ইসলামিক বুক না নাস্তিকদের বুক কিছু বুঝে না গাধা তাই না বোঝা বোঝা বোঝা দিয়ে দেশে এখন চলতে হবে ঠিকই তেমনি যেই ব্যক্তি জুমার খোদ চলছে তাকে কিছু শোনা উচিত উপলব্ধি করা উচিত উপদেশ নেওয়া উচিত তার না নিয়ে কথা বলতে থাকলো সে ওই সেবোধ গাধার মত না যেন তুলনা করা হয়েছে গাধার সাথে বলল আর কেউ যদি পাশে বসে মাসাল্লাহ পরেশগার লোক মনে করছে নিজেকে আমি তো কথা বলিনি জীবনে আর এরা কথা বলছে তো অন্যায় কাজ করছে চুপ করাই কেউ যদি আনসে চুপ করা এমন সনদদের সাথে বর্ণিত যেই সনদে কোন আপত্তি নেই তার মানে হাদিসটা হাসান লাবাসবে চলতে পারে তার মানে কি নয় কিন্তু হাসান জয়িফ নয় জয়ীফের ওপরে তাহলে কোন হাদিসকে কে যদি বলা হয় আর অন্য ভাষা যে এটা কেমন হবে ও চলবে তার মানে সর্বনিম্ন চলার মতো তাই না অসুবিধা নেই তার মানে চলবে তাই না সর্বনিম্ন আর যেন খুব ভালো খুব ভালো তাহলে ভালো হইলো জুমা যে হবে না মানে জুমা মোটেই হবে না একবারে টোটালি হবে না কি পূর্ণ জুমা হবে না এই ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ এখানে মুন কার করতে হইতো না তাকে তাকে চুপ থাকতে হইতো এটা হচ্ছে নির্দেশ রাসোরমের তারপরে জুমার সময় দেখছে কথা বলছে কেউ চুপ থাকতে বললো তাহলে তার পূর্ণ জুমা হবে না এই মর্মে ভাষ্যকার বলছেন জুমা আসল অর্থ তো এটাই বহন করে যে এ হাকিঘাত কিন্তু এটা অর্থ অলমাই আমরা নেননি কেউ এটা গেছে নাফিউল কামালের দিকে মানে পূর্ণ জুমা হবে না এটাই ঠিক কারণ এখানে সলা হচ্ছে সলাতল জুমার আর জুমার মধ্যে সে ত্রুটি করেনি জুমার সলাতে করেনি কিসে করেছে করেছে। যখন নামাজের বাইরে জুমার নামাজের বাইরে তা হয়েছে। সেই জন্য জুমার নামাজ বাতিল হয়ে যাবে এই অর্থ নেওয়া ঠিক হবে এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কারি না লক্ষণ এই অর্থটা কেন নেব আসল অর্থ থেকে এই অর্থে কেন ফিরাব তার একটা যুক্তি বা একটা ইসার ইঙ্গিত হওয়া সে এমন কিছু করেনি যে ফরোজ অজিব ছেড়ে দিয়েছে রক্ষণ অজিব ছেড়ে দিয়েছে যে নামাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে বা হয়ে যাবে কারণ বলছেন যে এই ত্রুটিটা খালাল ফিনা সালাহ তার হয়েছে জুমার খুদ্ আদালা এ বাদাতের মধ্যে যদি কোন রকমের ত্রুটি না হয়ে থাকে খালাল মানে ডিস্টার্ব না হয়ে থাকে ইহু মালু কামাল তাহলে পূর্ণতাকে না করা হবে তার মানে তার জুমা পূর্ণ হয়নি কামেল জুমা হয়নি জুমার মতো জুমা হয় কলামারা বলেছেন যে যদি দেখা যায় যেন আশেপাশে দেখছেন কথা বলতে আছে ইশারা ইঙ্গিতে চুপ করানো যেত এটা হচ্ছে কথা বলে চুপ করানো একটা ইশারা ইঙ্গিতে চুপ করানো ইশারা ইঙ্গিতের ধর একটা লোক ঝিমাচ্ছে একটা লোক পাশে আপনার ঝিমাচ্ছে তঙ্গরা এই করছে খুঁজবাই তো শুনবেনা তা আপনি কিছু করবেন না যদি বলেন ঘুমাচ্ছ কেন কথাই না কাজের মাধ্যমে বলছেন এ ধাকানা লাথাকালেম যদি কোনো কথা বলা ব্যক্তিকে চুপ করানো আবশ্যক হয় যে চুপ করছে না অমনযোগী আপনি হলেন না কিন্তু কথা বললে অমনোযোগী কথা বললে আপনি কি কথা বলছিল লাইনটা ছুটে গেল ওখানে কিন্তু কানেকশন আপনার কথার সাথে ছুটে তো করে আপোষের কথায় মুশগুল না হয়ে যান সেই জন্য ইশার ইঙ্গিতে যদি সতর্ক করা আবশ্যক মনে করেন তো করতে পারেন খুদবার অবস্থায় কথা বলা নিশ্চিত তাহলে খুদবা যত শুরু হয়নি ততক্ষণ পর্যন্ত এরকম ভালো উপদেশ দেওয়া অথবা অন্যায় কাজে বাধা দেওয়া কে ভুল করছে ভুলে সংশোধন করে দেওয়া যায় না যায়জ নয় তারপরে খুদবা চলা অবস্থায় হাদিসে বলা হয়েছে তার মানে দুই খুদবার মাঝখানে কেউ যদি কথা বলে নাই প্রয়োজনে যায়জ না যায়জ নয় আলা বলছেন ফিহেদ খুদবা তাইনি দুই খুদবার মাঝখানে যখন ক্ষতি বসেছে ওই সময় কথা বলা জায়েজ রয়েছে যখন খুদবা চলছে আলোচনা চলছে সেই সময় কথা বলা নিষেধ রয়েছে একটা অংশ বাকি দেখা উল্লাহাম থেকে নবীলাম বলছেন তুমি যদি তোমার সাথী সঙ্গী পাশের লোককে বলো আন সেবা চলছে কথা বললে আল্লাপরা কোরআন করিমের একাধিক আয়তো বলেছেন মমিন রা মমিনদের গুণ যারা জন্মতি তাদের বেশ কিছু গুণ উল্লেখ করতে গিয়ে বলেছে বললে জিনে এরা অনার্থক অসার কথা এবং কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় এরা অসার কথা বলেন না অসার কাজ করে না যেই কথাতে একটা নেই আর একটা হালাল রুজিও নেই আমি লাগো এটাকে বলি যা দিয়ে দুনিয়ার একটা হালাল রুজিও হাসেল না রুজি হাসেল হলে হারাম হইলো সেটাও লাগো আরাম আর যাতে একটা নেকিও হইল না সেটা হচ্ছে অসার অসার কথা কাজ থেকে মিন যথাশান্ত নিজেকে বাঁচিয়ে রাখে। নবী করিম সালাম কাজ করলে অসার কথা বল আর মুসাদ আমাদের হাদিসে কি রয়েছে চুপ থাকতে যদি বলে তাহলে তার জুমা হবে না মানে জুমা অসম্পূর্ণ হবে তো অসার কাজ যেহেতু করে ফেলি যার ফলে জুমা একবারে বাতিল হবে না এতে জুমা অসম্পূর্ণ ভাবে বা জুমার নেকি যে স্বভাব ছিল সেটা কমে যাবে বেশ কিছু মাসাইল এর সাথে সংশ্লিষ্ট উল্লেখ করেছেন যে মশলাগুলির দিকে ইঙ্গিত করেছি যে এমাম কোন ব্যক্তির সাথে কথা বলতে পারে অথবা কোন ব্যক্তি প্রয়োজনে এমামের সাথে কথা বলতে পারে এর দলিল কি এর দলিল সম্পর্কে বলছেন এমাম চলাকালীন যে কথা বলতে পারবে না এমাম সাহেব একটু আমাদের জন্য দোয়া করেন যদি বলে বলতে পারবে না। এমাম সাহেব বাইরে কিন্তু গোলযোগ দেখা দিয়েছে মারামারি দেখা দিয়েছে বলতে পারবে না পারবে না বাইরে একজন এইরকম এই সমস্যা পড়েছে কোন একটা কিছু কাছে আর অনাবৃষ্টের অভিযোগ করল্লা আল্লাহ হালাকাতিল আমি আর আমাদের যেসব গবাদি পশু ছিল সব মরে গেল ধ্বংস হয়ে গেল আর আমরা অভাব দেখা দিয়েছে যাতে করে আল্লাহাক আমাদেরকে বৃষ্টি দান করেন পানি দান করেন্লি আর একটা দলিল্লা একটা লোক মসজিদ ঢুকলো আর ঢুক পরে চুপচাপ বসে গেল খোদবা চলছে দেখে কম যা বসে গেছে বসে গেছে আগামী তো এরম করিও না বলে থেমে দাখে দিলেন না বসে গেছে তারপরে কম দাঁড়াও ফাসল্লাতেন আর তারপরে দই রাখাতে নামাজ পড়ো এই হাদিসের ওপর আমল করবে না এক শ্রেণীর जार फ हादीा फा जीर्ण शीर्ण लोकता श्रोता मंडल पेतना किए दान करा जानते चाहलें लोकता दाड़ी जा नाम पढ़े जीर्ण शीर्ण अवस्था असह अवस्था लोक जन देखे टेर पा जहां एक दान कर प्रयोजन रहे तक दान खैर करें কথা থেকেই সব কথা লাগাল এগুলোর নাম হচ্ছে না যে দেখো আমাদের তিনি ভাই রয়েছেন সে অহাবী রয়েছে তোমার আল্লাহর দান করো বলতে না তারপরে এটা যদি ওই হাদিসে থাকতো কথাটা ওই হাদিসে সম্পর্কিত কোন একটা এতে থাকতো তাহলে সেটা আলাদা বিষয় ছিল কথা জুমার খুদ্ ইফতলাফ রয়েছে জুমার খুতবা দুই খুদবা হবে আল খুতবা তানমিন আজমে শাহর জুমা জুমার একটি বড় নিদর্শন হচ্ছে এই দুই খুদ্া ফায়াজেবুল ইনসাত তাতে চুপ থাকা আবশ্যক ফরজ كلمت، چھوٹو چار امام, امام ابو حنیفہ شافعی مالک احمد اجمعین তারা সকলেই এই ক্ষেত্রে একমত যে জমার উদ্দিন কথা বলা চুপ থাকা ইকর সালাম তবে তাদের খুদবা চলছে আর পিছন দেখলাম আলাইকুম দিয়ে বসলো পরে আসা লোকের এই কারো যদি হাঁচি পড়ে আর বলো আলহামদুলিল্লাহ তুই ইয়ার্লা বলা যাবে কি যাবে না ইয়াহিক উম্লা বলা যাবে কি যাবে না এই সব বিষয় নিয়ে রয়েছে আউজাই এমাম আহমদ আহ এসব আইমাই কে রামগন এটাকে জায়েজ বলেছেন আর এগুলি নাজায়জ হওয়ার কোন দলি না কারণ এগুলি দুনিয়ার কথা নাই এগুলি হচ্ছে এবাদত এগুলি সব কাজ আর এগুলিতে খুদবাই তেমন গোলযোগ সৃষ্টি হয় না যার ফলে বলি আসতে করে আর সাল না দেয় যাতে করে আলোচনা চলছে আর খুদবা নাই হোক এখানে আলোচনা চলছে ধর্ষ চলছে আর এসে পরে আসবো সালাম আলাইকুম বলে সব গোলের মনটাকে কেড়ে নিয়ে গেলেন আমি কি বলছিলাম গেল সব তাই না ঠিক না আসলে যদি না যায় নয় এই ক্ষেত্রে কারণ জুমার খোঁজবার নয় বা এটা জুমার খোঁজবার মতো নয় কিন্তু কথা তারপরে মানুষের মনোযোগটা আপনার দিকে চলে গেল এই রকমই দেখবেন অনেক সময় বক্তব্য চলে আর পাশে একটু দেখবেন খেয়াল করে পাশে কথা বলছে কথা বলছে কিছু বলছে বা কিছু দিচ্ছে নিচে সবগুলি শুরুতা ওর দিকে তাকাচ্ছে আর এই যে আলোচনা শোনার জন্য ওই দিকে তাকাগুলো সবগুলি ওই দিকে তাকাচ্ছে তখন অনেক সময় আপনাদের বলতে হয় অনেক সময় যে আপনারা ওই লোকটার দিকে তাকাচ্ছেন আরে কোন কাজে কথা বলছেন হয়তো পাশের লোক হ্যাঁ সভাপতি সাহেব পাশে যে বসে আছেন বক্তার বসে কথা বলছেন ওর দিকে মানে সবাই সবাই জানার জন্য এটাই জানতে হবে আর আপনার আসল আলোচনায় কেমন কথা হবে তসমিত কেউ কেউ বলেছেন না হাঁসির জবাব এবং সালামের জবাব এগুলি দেওয়া যাবে না কিন্তু এই মতটি ঠিক আল্লাহ আলম জায়গ র থেকে আসে তাই মসজিদ পড়তে হবে সেটা হচ্ছে মাত্র দুই রকা দুই এর জায়গায় চার রকাত পড়া যায় কেউ যদি বলে যে আমি নকল পড়ব আমি খুদবা বুঝি না আরবি আর আমি হইলাম বাঙ্গালি উর্দু ভাষী তার বৈশাখ থেকে লাভটাই কি আমি নামাজ পড়তে থাকি তারপরে শুনতে হবে অবস্থায় শুধু মাত্র দুই টাকা নির্দেশ দিয়েছেন এরকম হাতি স্পষ্ট যদি না থাকতো তো বলতাম যে খুদবাস আর কোনো কিছু চলবে এসে বসে যাও বলছেন যাবে রোজি আল্লাহ আনহ যে দাখালারা জন্যই অমর জুমা একজন লোক জুমার দিনে প্রবেশ করল অম দাঁড়াও তার মানে লোকটা বসে গেছিল তাই না দুই দাঁড়াও নামাজ পড়ো মোত্তা ফকোনালে হাদিস বোখারি মুসলিমের এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জুমার খুদ্ এটাও প্রমাণ করে যে জুমার সুন্নাত আরবরা অনেক সময় সুননাতে মোয়াক্কাদা ওয়াজেব থেকে যেগুলি নিচে যাবে সেগুলি কি অনেক সময় মুস্তাহাব কিন্তু মুস্তাহ বলছেন তার ভাষায় মানে আমাদের ভাষায় তো মুস্তাহাব্কাদ কোন ভাষা নেই তাই না বাংলা ভাষাতে আছে কি কথাটি আছে এই জন্য অধিকাংশ হাদিসের ভাষা বলছে ও তাই না যখন নির্দেশ দিচ্ছেন নির্দেশ পালন করা কি আর এই মতটি এমাম আহমদ বিন হাম্বালের ইমাম আহমদ বিন হাম্বালের মত বেশ কিছু আলামারা বলেছেন তাহতুল মসজিদ ও কিন্তু ওয়াজিব নয় অধিকাংশ আলমারাজ বলেছেন তাদের বেশ কিছু দলিল রয়েছে যে হাদিস গুলোতে পায় না আল্লাহ কি রাহু না এছাড়া কি আর কিছু করতে হবে বলছে লাগে করলে ভাল এরকম বেশ কিছু দলিল যেহেতু রয়েছে সেই জন্য তাহেতুল মসজিদ ওয়াজিব নয় বরং সন্নাতে মোহলে সোননাথে আপনি এই যুক্তি পেশ করবেন না কখনো যে যুক্তি এক শ্রেণীর লোকেরা পেশ করে এটা হচ্ছে কিসের লক্ষণ হাদিসের ওপর দলিলের উপর আকলকে বিবেককে প্রাধান্য দেওয়া কি করে আমাদের দেশের মুফতি চাহা জানেন হ্যাঁ আচ্ছা হুজুর জুমার খুদ্ না সন্ন্যত আপনি কি বলবেন জুমার খুদ্ সোনা অজেব জুমার খুদ্ নামাজটা কি না যে সোনা তার দুটো যদি পাশাপাশি সংঘর্ষিত হয় কোনটা করবো এ কথা বুঝতেন না তাহলে বুঝার পরে কি করে বললেন কম ফসলেরা কাতেন তারা দুইটা কাত নামাজ পড়ো এই জন্য যারাই আকলকে বিবেককে প্রাধান্য দিয়েছে দলিল প্রমাণ নসের ওপর ওহির ওপর তারা গুমরাহির শিকার হয়েছে সে পরিত্যাগ করেছে কমপোক আর না হলে যতগুলি ফিরকা পয়দা হয়েছে আমি জুমার তফসিরে বলছিলাম জুমার পরে যেই সব দলগুলি জন্মেছে ফিরকা মুরজিয়া হোক আর কাদিয়া হোক আর জবরিয়া হোক আর মোহতাজেলা হোক আর কালাম হোক যতগুলি ফিরকা জন্মেছে এই ফিরকাগুলি আর গোমরা হয়েছে এরা কি হয়েছে যুক্তি কে প্রাধান্য দিয়েছে আকলকে বিবে প্রাধান্য দিয়েছে ওহির ওপর এব্রাহিম হাদিস কে অস্বীকার কারণ এব্রাহিম আলী সাল্লাম মাসুম নবী তিনি কি করে মিথ্যা কথা বলতে পারেন সহি হাদিস অস্বীকার করে দিলাম কথা বুঝতে পারে তারপরে এমাম মাহেদের হাদিস অস্বীকার করে দিল আর কি বলা হয় স্কলার বলা হয় মুসলিমদের আজকাল মডার্ন যুগে এই মডার্ন যুগে বলা হচ্ছে এরা হচ্ছে চিন্তাবিদ ইসলামিক চিন্তাবিদ এরা হচ্ছে স্কলার এরা হচ্ছে তমক আর সেই লোহিত সাগরের যে আপনার আল্লাহ পাকুল আলমের পানিকে শুকিয়ে রাস্তা করে দিলেন এটা মৌজালাম বলছে এটা ছিল টাইট এটা ছিল জুয়ার ভাটা আল্লাহ কি করে এটাকে এটা জুয়ার ছিল মানে মোসা আলাই যখন নেমে আসেন সাথে সঙ্গে নিয়ে তখন ভাটা হয়ে গেছে আর যেমন অস্বীকার করে কথা বুঝতে পারছেন এগুলি করেছে স্কলাররা এক শ্রেণীর চিন্তা বিদ বলা আজকালকে ভাষায় কিন্তু তারা কোরআন এবং হাদিস ভিত্তিক চিন্তা ছিল না বিবেকির উপর প্রাধান্য রাখা আর তারপরে বিবে না মেনে নেন চোখ বন্ধ করে মেনে নেন মুজু নষ্ট হবে বকরি ছাগলের গোস্ত খেলাম উজু নষ্ট হবে না মুরগির গোস্ত খেলাম মুরগি তো পায়খানা খায় হ্যাঁ তাই না গরুর গরু পাই খাই তো উঠেও করেনা কথা উজু নষ্ট হয় কেন কেন কেন এগুলো কি এগুলি হচ্ছে গমরা লক্ষণ গমরা পরিচয় যার আকলকে বিবেককে হাদিস আয়াত উপেক্ষা করে প্রাধান্য দিয়েছে নবিসাল্লাহ বললেন যে ফিহিল ওজু ওজু করতে হবে তার মানে এরা সরাসরি না হলে ইনডাইরেক্ট জানা বলছে রসুল থাকলে আমরা জিজ্ঞেস করতাম করবো না জিজ্ঞাসা আমার মতো কোন আলিমকে জিজ্ঞেস করা কোন তালে আলমকে জিজ্ঞেস করা আর রসুলাম যে বদ্ধসে থাক তাকে জিজ্ঞেস করি একই কথা কেন কেন জিজ্ঞেস করবেনা সাবির এই তরি ছিল না কেন্লাহ সব ক্ষেত্রে কেন কেন করলে তো মুসিবত হয়ে যাবে পাঁচ অপ্তর নামাজ ফরজ কেন আর রমজানি কেন শুধু রোজা আর জিল হজমাসি কেন হজ হ্যাঁ তাই না ঈদের রোজা রাখবো না রোজা রাখবেন কেন আর কেন সালাফেস হবে করেছেন করতে হবে এই জন্য যুক্তির ফিতনা থেকে বাঁচবেন যুক্তির ফিতনা যুক্তিকে প্রাধান্য দেওয়ার ফিতনা থেকে বাঁচবেন হ্যাঁ পরে ভিত্তিতে যদি যুক্তি কোথাও পান অলমাই কিরাম লিখেছেন আলীমা হেকমত লিখেছেন হেকমত ভালো কথা হেকমত জানলে মনটা আর মজবুত হইলেন্না হা সাহি বেশ কিছু দলিল প্রমাণ রয়েছে যা প্রমাণ করে যে তহিয়াতব হতে পারে অমিন তিলকাল আহাদিস সেই হাদিস গুলোর একটি হচ্ছে যে একজন লোক জিজ্ঞেস করলো সালাম হাল আলাইয়া ফরোজ পাঁচ অত নামাজ ছাড়া আর কোনো কিছু ফরোজ আছে আর তিনজন লোক একটা তিনজন লোক মসজিদে আসলো নবী সালামের আলোচনা শুনতে আর একজন লোক চলে গেল যারা বসে গেছিল মসজিদ পড়ে বসেছিল তাহেতুল মসজিদ পড়েছিল না বসে গেল হাদিস আছে বসে গেল তাহলে যদি ওয়াজেব হইতো নবীল তখন উঠিয়ে দিতেন যে অপেক্ষার পরে তবুক যুদ্ধে যেতে পারেননি যাবো যাচ্ছি যাবো যাছি করে আর রাস্তা খুঁজে পানা কোন দিকে নবী চলে গেল সাহাবিরা চলে সাথীর সঙ্গে ছুটে গেল যাবো কি করে কোথায় গেলেন না আর পারলেন না আল্লাহ পাকরবুল আলামিন তিনি যেহেতু মুনাফিক ছিলেন না তার তবা কবুল হয়েছে অন্তর থেকে তার ইচ্ছা ছিল যাবো কিন্তু তার মধ্যে একজন কাব্য বালিক লম্বা কেসা রয়েছে আর মোনাফিকরা মোনাফিকরা এসে নিজের নিজের পেশ করলো আসলে ওরা যেত না কিউ ইয়ার সুল আমি যেতাম কিন্তু আমার বিবি বীমার ছিল কি বলছে আমার ছেলে অসুস্থ ছিল আর একজন বলছে যেমন জানেন কালকে পড়ছিলাম এ মোনাফেকদের বদমাইশ এক মোনাফেক এসে বলছি আর যাচ্ছেন তাবুকে আর যুদ্ধ হবে ওই রোমানদের বিরুদ্ধে আর আমি খুব দুর্বল ইমানের মানুষ আমি যদি রোমানদের মহিলাদেরকে দেখি থামতে পারবো না এই জন্য আমাকে মোনাফিক জেহাদের ময়দানে যাবে না এই মর্মে সুরায় তে আয়ত রয়েছে এই বদমাস অন্তরে মোনাফি আকিদার এসে বলছে যে হে আল্লাহ রসুলি ওয়ালা তাফতেন আমাকে অনুমতি দিন মোদিনাই থাকার আমাকে ফেতনাই ফেলেনা নারীর ভিতনা বড় ফেতনা আল্লাহ জবাব বলছেন নবী তো অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে তুমি যখন এরকম থাকো মোদিনাই থাকো শুনে রাখো তাবু কে জেহাদে যায়নি তার কারণে তারা ফিতনাই নিমজ্জিত হয়েছে ওখানে ফিতনা ছিল না এখানে মোদিনাই থেকে ফেতনাই নিমজ্জিত হয়েছে মোনাফিকির ফিতনা অন্তরের ফিতনা বড় ফিতনা কুফুরির ফিতনা সবচেয়ে বড় ফিতনা বুঝতে পারছেন না কত রকমের অজুহাত পেশ করেছে তাদের জন্য আয়াত হয়নি তাদের তবা কবুল হয়নি কিন্তু যার অন্তরে সততা থাকে আর বাইকট মদিনার লোকেরা কেউ কথা বলছে না কিন্তু তবা কবুল হয়েছে তবা যখন কবুল হইল খুশিতে মসজিদে গিয়ে হাজির ওয়ালামিওসালে গিয়ে বসেছেন নামাজ তিনি পড়েননি তাহেতুল মসজিদ তাহলে বোঝা গেলিয় মসজিদ ওয়াজিব নাই সোনাতে চলার সময় খতিব অন্য কারোর সাথে কথা বলতে পারবেন জিজ্ঞেস করলেন না করলেন না নামাজ পড়েছ উত্তর দিচ্ছে হ্যাঁ নামাজ পড়িনি পড়ো তাহলে রকম কথা বলা যাবে খতিব কথা বলতে পারে যদি এ হাদিস আরো প্রমাণ করে যদি কোথাও দেখেন যে আমার ছাড়া কেউ সংশোধনের নেই আমি আমার গ্রামে একজন ব্যক্তি যার দ্বারা কিছু সংশোধন হচ্ছে আর বাকিগুলো সব জাহেল সব বাবা তাহলে আপনার ওপর ফরজ হক কথা বলা যেহেতু আল্লাহর পক্ষ থেকে এই কাজেই নিযুক্ত ছিলেন সেই জন্য এটা অত বড় যে ভুল করে দিয়ে যেটা ভুল করেনি তারপরে বোঝা গেল যেখানে দেখবেন যে কোন ভুল ভ্রান্তি হচ্ছে পাপ হচ্ছে বা নেকির কাজ হচ্ছে না যেটা হওয়া উচিত আর আপনি ছাড়া সেখানে উপদেশ দেওয়ার কেউ নেই তাহলে সেখানে আপনারও ফার্জে আইন হয়ে যায় ফার্জে কেফআর থাকবে না ফার্জে কেফআ না দেখা যায় না আমরা এখানে ইসলাম মাসা আল্লাহ দশজন বিশ জন বলার মতো আছি বলে দিলে বাকি লোকের ফরজ আদায় হবে না একজন লোক অন্যায় প্রতিবাদ করে দিলে ফরজটা আদায় হয়ে গেল এ হচ্ছে কথা ফার্জে কি ফায় আর এই পার্থক্য যখন আপনি নিজেকে দেখবেন এমন জায়গা আছে যেখানে এই অন্যায়ের প্রতিবাদ করার লোক নেই আপনার চোখের সামনে শুধু অন্যায়টা হচ্ছে আপনার রুমে আমার জানলাম না गुणागार हमें कारण छाउ जाम्बाजी আল্লাহ আলমিন যেন আমাদেরকে নেফিক দান করেন করেন আল্লাহ দুনিয়া সমস্ত রাখেন মুসলিম করেন আল্লাহকে যেন দূর করে দেন আল্লাহরুল ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের আল্লাহত করেন আল্লাহরবুল্লা আলমীদীদের ওপর আজাব ইল্হী যেন করেন আল্লাহাক তাদেরকে দুনিয়া ধ্বংস করেন আল্লাহাক আমাদের সকলকে বেতুল মোকাদ্দ সালাত আদায় করার তৌফি যেন দান করেন ওসাল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলী ওয়সাহিদ